বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রচিত্র ও রোবু। বাংলা চলচ্চিত্র সাহিত্যে সত্যজিৎ রায় এক বিরাট ব্যক্তিত্ব তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের দোসরা মে আমরা তাকে হারাই উনিশশো বিরানব্বই সালের তেইশে এপ্রিল তার সৃষ্টি প্রফেসর এক আত্মভোলা এই বাঙালি আবিষ্কারের মধ্যে রয়েছে হেলিনের মতো যে কোনো কিছুকে নিশ্চিন্ন করে দেওয়া পিস্তল মেরাকিউরলের মতো মুহূর্তে অসুখ সারিয়ে দেওয়া ওষুধ বটেকা ইন্ডিকার মতো ক্ষুধা নাশক বড়ি আরও কত কি বোমযাত্রীর ডায়েরি গল্পে আবির্ভূত হওয়ার পর नाना एडभेर आविष्कार मध्य दिए मन जयंत प्रफेसर त्रिलोकेश्वर शंकु आजकल गल्पटी नहींंद पब्लिश प्रकाशित शकु समग्र थ गल्पटी प्रथम प्रकाशित है सन्देश पत्रिकाय तरश चुराशी बंगब्धर माघ फाल्गुन संख्य गल्पाठे प्रफेसर शंकुर भूमिकाय गल्पर सूत्रधार अमिदीप शुरू हम प्रफेसर शु और रबू ষোলোই এপ্রিল আজ জার্মানি থেকে আমার চিঠির উত্তরে বিখ্যাত যান তাতে আমার যত না আনন্দ হয়েছে তার চেয়েও বেশি হয়েছে বিস্ময় তুমি লিখেছো আমার রোবো সম্পর্কে গবেষণামূলক লেখা তুমি পড়েছ আর তা থেকে তুমি অনেক জ্ঞান লাভ করেছো। क्योंकि तुम्हार रोब जो सत्य तुम बर्णनार मत होता कीर्ति के, के तुम अनेक दूर छाड़िए ग ते भारतवर्षे पाड़ी देव सम्भव नए कमी जो एक बार तुम तैरी मानुष्टी नहीं हाइडलवार्गे আমার পরিচিত আরেকটি বৈজ্ঞানিক আছেন ডোরগেল্ট তিনিও রোব নিয়ে কিছু কাজ করেছেন হয়তো তার সঙ্গেও তোমার আলাপ করিয়ে দিতে পারবো। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম যদি আসতে রাজি থাকো তাহলে একদিকের ভাড়াটার আমি নিশ্চয়ই ব্যবস্থা করে দিতে পারবো। আমার এখানেই তোমার থাকার ব্যবস্থা হবে বলাই বাহুল্য ইতি রুট অফ পমা পমারের চিঠির উত্তর আজই দিয়ে দিয়েছি বলেছি আগামী মাসে মাঝামাঝি আসব। ভাড়ার ব্যাপারে আর আপত্তি করলাম না কারণ জার্মানি যাতায়াতের খরচা কম নয় অথচ ও দেশটা দেখার লোভ আছে যথেষ্ট আমার রবু সঙ্গে যাবে অবশ্যই তবে ও এখনো বাংলা আর ইংরেজি ছাড়া কিছু বলতে পারে না এই এক মাসে জার্মানটা শিখিয়ে নিলে ও সরাসরি পমের সঙ্গে কথা বলতে পারবে আমাকে আর দুভাষীর কাজ করতে হবে না रबु के तैर करते बचर चाकर प्रहलपत कर सब चेहर आश्चर्य बेपारे रबुके तैरी कर खरच सब शुद्ध मिलिए खरच पड़े मात्र तीन शो तेत साढ़े सताना सामान्य टाइम तैरी हल विष्यटर समस्त कमार सहकारी जा रण गुण कष्ट रघ लागे एम कठिन अंक नहींते दस सेकेंडर बस बोझा जा आश्चर्य जिन पे गे पे गे যে কোন বৈজ্ঞানিক আবিষ্কারকেই আমি সম্পূর্ণ মানুষের সৃষ্টি বলে মনে করতে পারি না সম্ভাবনাটা আগে থেকেই থাকে হয়তো চিরকালই ছিল মানুষ কেবল হয় বুদ্ধির জোরে না হয় ভাগ্য বলে সেই সম্ভাবনাগুলোর হদিস পেয়ে সেগুলোকে কাজে লাগিয়ে নেয় রবুর হারাটা যে খুব সুশ্রী হয়েছে তা বলতে পারি না বিশেষ করে দুটো চোখ দুরকম হয়ে যাওয়াতে ট্যারা বলে মনে হয় একটা ফুটো দিয়ে দিয়েছি কথাবার্তা সব ওই ফুটো দিয়ে বেরোয় ঠোঁট নাড়ার ব্যাপারটা করতে গেলে অযথা সময় আর খরচ বেড়ে যেত তাই ওদিকে যায়নি মানুষের যেখানে ব্রেন থাকে সেখানে রবুর আছে এক গাদা ইলেকট্রিক তার ব্যাটারি ভ্যালভ ইত্যাদি কাজেই ব্রেন যা কাজ করে তার অনেকগুলোই রবু পারে না যেমন সুখ দুঃখ অনুভব করা বা কারোর উপর রাগ করা বা হিংসে করা এসব রবু জানেই না ও কেবল কাজ করে আর প্রশ্নের উত্তর দেয় অঙ্ক সব রকমই পারে তবে সেখানেও কাজের বাইরে কাজ করে না শেখানো প্রশ্নের জবাব ছাড়া কোনো ভুল দিলেই আমি জার্মানি যাবার জন্য তৈরি হয়ে যাব এত অভাব থেকে রবুজা করে তা পৃথিবীর আর কোনো যান্ত্রিক মানুষ করেছে বলে মনে হয় না এমন একটা জিনিস সৃষ্টি করে গিরিডি শহরের মধ্যে সেটাকে বন্দী করে রাখার কি কোনো মানে অন্তত আমার উদ্দেশ্য সেটাই আঠেরোই এপ্রিল একদিনে বাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন আমার এই প্রতিবেশীটি ভালো মানুষ হলেও আমার কাজ নিয়ে তার ঠাট্টার ব্যাপারটা মাঝে মাঝে বরদাস্ত করা আড্ডা মারতে আসেন কিন্তু না। আজ রবুকে জার্মান শিখিয়ে আমার ল্যাবরেটরি চেয়ারে বসে একটা বিজ্ঞান পত্রিকার পাতা উল্টোচ্ছি এমন সময় উনি এসে হাজির আমার নিজেরও ইচ্ছে ছিল উনি একবার রবুকে দেখেন তাই ভদ্রলোককে বৈঠকখানে না বসে একেবারে ডেকে পাঠালাম ভদ্রলোক ঘরে ঢুকেই নাকশিটকে বললেন কি মশাই অবিনাশবাবু এখনো গ্রামোফোন কে বলেন কলের গান সিনেমাকে বলেন বায়োস্কোপ এরোপ্লেন কে বলেন উড়োজাহাজ আমি ওর প্রশ্নের উত্তরে বললাম ওকেই জিজ্ঞেস করুন না ওটা কি भद्रलोक प्रायमी लगा जोड़ी रबु की जानी আর তার কিছু কিছু নমুনা দেখে অবিনাশবাবু একেবারে মুখে আমার হাত দুটো ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন বুঝলাম এবার তিনি সত্যি ইমপ্রেসড আজ একটা পুরনো জার্মান বিজ্ঞান পত্রিকায় প্রফেসর বোরগেল্ট লেখা রোবো সম্বন্ধে একটা প্রবন্ধ হঠাৎ চোখে পড়ে গেল পরিবেশ দেমাকি মেজাজেই লিখেছেন যে যান্ত্রিক মানুষ তৈরির ব্যাপারে তেমন আর দেশে কেউ দেখায়নি তিনি আরো লিখেছেন যে যান্ত্রিক মানুষকে দিয়ে মতো কাজ যানো সম্ভব হলেও তাকে দিয়ে কাজের কাজ বা বুদ্ধির কাজ কোনোদিনই করানো যাবে না প্রফেসর বোরগেল্টের একটা ছবিও প্রবন্ধটার সঙ্গে রয়েছে প্রশস্ত ললাট ভুরু দুটো অস্বাভাবিক রকম ঘন চোখ দুটো কোটরে ঢোকা আর থুতনির মাঝখানে একটা আন্দাজ দুই ইঞ্চি লম্বা আর প্রায় সেই রকমই চওড়া চারকোনা কালো দাড়ির চাবড়া বদ্রলোকের লেখা পড়ে আর তাঁর চেহারা দেখে তার সঙ্গে দেখা করার আগ্রহটা আরো বেড়ে গেল তেইশে মে আজ সকালে হাইডেলবার পৌঁছেছি ছবির মতো সুন্দর শহর ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের অবস্থিতির জন্য প্রসিদ্ধ নেকার নদী শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে পেছনে প্রহরের মতো দাঁড়িয়ে আছে সবুজ বনে ঢাকা পাহাড় এই পাহাড়ের ওপরেই রয়েছে হাইডলবার্গের ঐতিহাসিক কেল্লা শহর থেকে পাঁচ মাইল বাইরে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রফেসর পমারের বাসস্থান সত্তর বছরের বৃদ্ধ বৈজ্ঞানিক আমাকে যে কি খাতির করলেন তা বলে বোঝানো যায় না বললেন ভারতবর্ষের প্রতি জার্মানির একটা স্বাভাবিক টান আছে জানো হয় আমি তোমাদের দেশের প্রাচীন সাহিত্য দর্শন ইত্যাদির অনেক বই পড়েছি ম্যাক্স ম্যাক্সমিউলা এসব বইয়ের চমৎকার অনুবাদ করেছেন তার কাছে আমরা বিশেষভাবে ঋণী তুমি একজন ভারতীয় বৈজ্ঞানিক হয়ে আজ যে কাজ করেছো। তাতে আমাদের দেশেরও গৌরব বাড়লো রবুকে তার সাইজ অনুযায়ী একটা প্যাকিং কেসে খড় তুলো খুব সাবধানে কৌতূহল হচ্ছে পমারের ল্যাবরেটরিতে দাঁড় করালাম পমার এই নিয়ে এত গবেষণা আর লেখালেখি করলেও নিজে কোনোদিন রব তৈরি করেননি রবুর চেহারা দেখে তার চোখ কপালে উঠে গেল বললেন তুমি আঠা রবুর দিকে ফিরে বললেন তুমি কি কাজ করো আমি আমার গরিবের কাজের সাহায্য করি আর অঙ্কের সমস্যার সমাধান করি পমার রবুর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে কিছুক্ষণ মাথা নাড়লেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন শঙ্কু তুমি যা করেছো বিজ্ঞানের ইতিহাসে তার নেই হবে এর আগে বোরগেল্ট সম্বন্ধে আমাদের মধ্যে কোনো কথা হয়নি হঠাৎ পমারের মুখে তার নামটা শুনে একটু চমকেই গেলাম বোরগেল্ট কি নিজে কোনো রবো তৈরি করছে নাকি আমি কিছু জিজ্ঞেস করার আগেই পমর বললেন ওপারে আমার সঙ্গে আগে যথেষ্ট আলাপ ছিল তবে ওর চেয়ে আমি তিন বছরের সিনিয়র ছিলাম তারপর আমি হাইডেলবার্গে এসে ডিগ্রি পড়ি ও বার্লিনেই থেকে যায় বছর দশেক হলো ও এখানে এসে ওদের পৈতৃক বাড়িতে রয়েছে উনি কি নিজেরোব তৈরি করেছেন অনেকদিন থেকেই লেগে আছে কিন্তু বোধহয় সফল হয়নি মাঝে তো শুনেছিলাম ওর মাথাটা একটু গেছে। গত ছ মাস মাস ও বাড়ি থেকে বেরোয়নি আমি টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি কয়েকবার প্রতিবারই ওর চাকর বলেছে বোরগেল্ট অসুস্থ ইদানিং আর ফোন টোন করিনি আমি এসেছি সেটাও উনি জানেন তা তো বলতে পারি না তুমি আসছো সে কথা এখানকার কয়েকজন বৈজ্ঞানিককে আমি বলেছি তাদের সঙ্গে তোমার দেখাই হবে খবরের কাগজে লোক ও কেউ কেউ জেনে থাকতে পারে বোরগেল্ট আর আলাদা করে জানাবার প্রয়োজন দেখিনি আমি চুপ করে রইলাম দেওয়ালে একটা কুকু ক্লকে কুককুক করে চারটে বাজল খোলা জানলার বাইরে বাগান দেখা যাচ্ছে তারও পেছনে পাহাড় দু একটা পাখি ডাক ছাড়া আর কোনো শব্দ নেই পমার বললেন রাশিয়ার স্ট্রেগোনাফ আমেরিকার প্রফেসর স্টাইনওয়ে ইংল্যান্ডের ডক্টর জার্মানিতেও তিন চারটে রোবো তৈরি হয়েছে আর সেগুলো সবই আমি দেখেছি কিন্তু তাদের এত সহজে তৈরি হয়নি আর এমন স্পষ্ট কথাও বলতে পারে না ও কিন্তু অঙ্ক করতে পারে ওকে যে কোনো অঙ্ক দিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন বলো কি ও আওয়ার বাকের ইকুয়েশন জানে জিজ্ঞেস করেই দেখুন রবুকে পরীক্ষা করে পমার বললেন এ তো একেবারে কি মানুষের মতো অনুভব করতে পারে না ও জিনিসটাও পারে না আর কিছু না হোক তোমার ব্রেনের সঙ্গে ওর যদি একটা সংযোগ থাকত তাহলে খুব ভালো হতো তো তোমার সুখ দুঃখ যদি ও বুঝতে পারত তাহলে ওকে দিয়ে তোমার অনেক উপকার হতে পারত ও সত্যিই তাহলে তোমার একজন নির্ভরযোগ্য সাথী হতে পারত অন্য মনস্ক হয়ে পড়লেন তারপর বললেন আমি ওই ব্যাপারটা নিয়ে অনেক ভেবেছি একটা যান্ত্রিক মানুষকে কি করে একটা রক্ত মাংসের মানুষের মনের কথা বোঝানো যায় এ নিয়ে অনেক দূর আমি এগিয়েও ছিলাম কিন্তু তারপর বুড়ো হয়ে পড়লাম আমি রোবর কাজে দিব্যি খুশি আছি ও যতটুকু করে তাই আমার পক্ষে যথেষ্ট পমার কিছু বললেন না তিনি দেখি এক দৃষ্টে রোবর দিকে চেয়ে আছেন মুখে সেই হাসি ঘরে জানলা দিয়ে পড়ন্ত রোদ ঢুকে রবুর বাঁ চোখটার উপর পড়েছে রোদের ঝলসানিতে ইলেকট্রিকের বাল্বের চোখে এখন রাত বারোটা আমি পমারের বাড়ি দোতলার ঘরে বসে আমার ডায়রি লিখছি গতকাল মাঝরাতের থেকে আরম্ভ করে আজ সারা দিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো সব গুছিয়ে লেখার চেষ্টা করছি कत दूर पर मन भलो नहीं जीवने आज प्रथम जेगे छे, आमी जो बड़ वैज्ञानिका तीन हतम इभवे अपदस्थ हल क्या कलर घटनाटा आगे बोली तेम कि तबु लिखे रखा भलो रे पमेरामी डिनार शेषे नटाय बैठक खान बसि खेत खेते तमर केन्नमें सत्य उन्नी जे रखम बुड़ो हो गए नतून गवेषणा सम्भव मन है ना सुब दस ट्र कि आगे रबु के देखे तर गेसि পমানের ল্যাবরেটরিতে ও দিব্য আরামে আছে ঘুমোতে যাবার আগে আমরা দুই বৈজ্ঞানিক জার্মান ভাষায় ওর কাছে বিদায় নিলাম রবু পরিষ্কার গলায় বলল মাঝরাতিরে যখন ঘুম ভেঙেছে তখন কটা বেজেছে জানি না ঘুমটা ভেঙেছে একটা আওয়াজ শুনে আর সে আওয়াজটা আসছে আমার ঘরের ঠিক নিচে পমারেল ল্যাবরেটরি থেকে একবার মনে হচ্ছে কাঠের মেঝের ওপর মানুষের পায়ের আওয়াজ আর একবার মনে হচ্ছে যন্ত্রপাতি ঘাঁটাঘাঁটি শব্দ তবে আওয়াজটা পাঁচ মিনিটের বেশি আর শুনতে পেলাম না তাও বেশ কিছুক্ষণ খাড়া করে শুয়ে রইলাম যদি আরো কোনো শব্দ হয় কিন্তু তারপরে ঘড়িতে তিনটে বাজার শব্দ ছাড়া আর কিছু শুনিনি সকালে ব্রেকফাস্টের সময় পমারকে আর এ বিষয়ে কিছু বললাম না কারণ আমার ঘুমের কোনো রকম ব্যাঘাত হয়েছে শুনে উনি হয়তো ভারী ব্যস্ত হয়ে পড়বেন ব্রেকফাস্টের পর একটু বেড়াতে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু টেবিল ছেড়ে ওঠার আগেই পমারের চাকর কট এসে একটা ভিজিটিং কার্ড তার মনিবের হাতে দিয়ে গেল নাম পড়ে পমার অবাক হয়ে বললেন সে কি রীতিমতো অবাক হলাম বৈঠকখানায় গিয়ে দেখি গিরিডিতে থাকতে জার্মান পত্রিকার ছবিতে যে মুখ দেখেছিলাম এ সেই মুখ কেবল চুলে আরো অনেক বেশি পাক ধরেছে আমরা ঢুকতেই বোরগেল্ট সোফা ছেড়ে উঠে আমাদের অভিবাদন জানালেন এত বয়স সত্ত্বেও टपटे मिलिटर देखे आश्चर्य लागल इत प्रयर बी जोन सस्थ बमरल ओ बोर्गेल्ट तुम्हें देखे तो लम्बा असुख उठे छो मोटे बोध हा बर मन हेंजे ग शर सारे उत्पादा कम करना बरम लोके कौतूहल टेलीफोन कर बार बार जानते चाय व्यस्तार कारण की बुझते ही कारण्ट सब समय बला जाए ना तामर बोर्गेल्टे पानी अफर करते भद्रलोक माथा नेड़े बल्कि হম হম হম হম হম হম ও আসার কথা পড়লাম দিয়েছি ব্যাপারে আমার সময় নেই আমি তাই খবর না দিয়ে একেবারে সঠান চলে এলাম আশা করি কিছু মনে করি না আপনি বোধহয় তাহলে আমার যন্ত্রটা একবার দেখতে চান সেই জন্যই তো আসা আপনি কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন সেটা জানার স্বভাবতই একটা আগ্রহ হচ্ছে প্রথম কথা আপনি দিকে বিশেষ দৃষ্টি দেননি। আমার মনে হয় এই জিনিসটাকে যান্ত্রিক মানুষ না বলে কেবল যন্ত্র বলাই ভালো তাই নয় কি এটা অবশ্যই আমি অস্বীকার করতে পারলাম না বললাম আমি কাজের ওপরই জোরটা দিয়েছি বেশি সেটা ঠিক অ্যাপলোর মতো নিখুঁত সুদর্শন মানুষ ওকে নিশ্চয় বলা চলে না অঙ্ক করতে শুনেছি। টেস্ট ফিরে বললেন দুয়ে দুয়ে কত হয় উত্তরটা রবুর মুখ থেকে এত জোরে এলো যে পমারের ল্যাবরেটরি কাঁচের জিনিসপত্র সব ঝনঝন করে উঠলো रबु कख कथा बुझल अबाक हलमेल्टर प्रश्नेबू बल्टीर हा भड़ी चटे एक मन है एक बोले पर एक कठिन अंकर प्रश्न रबु के करते लागल और रबुओ य पांच थे सत सेकेंडर मध्य प्रत्येक प्रश्न जवाब दिए गल गर्वे हमारे बुक फुले उठल বোরগেল্টের দিকে চেয়ে দেখি এই ৪০ ডিগ্রি শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে প্রায় পাঁচ মিনিট প্রশ্ন করার পর বোরগেল্ট আমার দিকে ফিরে বললেন অঙ্ক ছাড়া আর কি জানে আপনার বিষয়ে ওর অনেক তথ্য জানা আছে জিজ্ঞেস করে দেখতে পারেন আসবার আগে একটা জার্মান বিজ্ঞান কোষ থেকে বোরগেল্টের জীবন সংক্রান্ত অনেক খবর রবুর মধ্যে পুরে দিয়েছিলাম আমি আন্দাজ করেছিলাম যে বোরগেল প্রশ্ন করতে পারেন বোরগেল যেন বেশ একটু অবাক হলেন তারপর বললেন এত জ্ঞানের বেশ বলতো রবু আমার নামটি কি রবুর মুখ দিয়ে কথা বেরোল না এক সেকেন্ড দু সেকেন্ড 10 সেকেন্ড এক মিনিট ছোটার পালা আমি এগিয়ে রবুর মাথার ওপরের বোতামটা নিয়ে টেপাটেপি করলাম এটা নাড়লাম ওটা নাড়লাম এমনকি রবুর সমস্ত শরীরটাকে নিয়ে ভেতরের যা সব ঝনঝন করে উঠল কিন্তু না এই দুই বিখ্যাত বিদেশি বৈজ্ঞানিকের সামনে মাটিতে মিশিয়ে দিল ওটাই যে একটা বড় রকম ডিফেক্ট রয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই যাই হোক ভালোই জানে যদি অসুবিধে না হয় কাল বিকেলে ওটাকে নিয়ে একবার আমার বাড়িতে গেলে আমি সারিয়ে দিতে পারবো বলে মনে হয় আর আমারও কিছু দেখাবার আছে তোমাদের দুজনেরই নেমন্তণ রইল বোরগেল্ট বিদায় নিয়ে চলে গেলেন পমার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন আর আমিও বুঝতে পারছিলাম যে তিনি নিজেও খুব বিব্রত বোধ করছেন বললেন আমার কাছে ব্যাপারটা ভারী আশ্চর্য লাগছে এসো তো দেখা যাক ও এখন আবার ঠিক মতো কথা বলছে কিনা ল্যাবরেটরিতে ফিরে গিয়ে রবুকে প্রশ্ন করতে সে আবার যথারীতি জবাব দিতে শুরু করল হাঁটা চলাও ঠিকই করল বুঝতে পারলাম যে ঠিক ওই একটা প্রশ্নের মুহূর্তে ওর মধ্যে কোনো একটা সাময়িক গণ্ডগোল হয়েছিল যার জন্য বেচারা জবাবটা দিতে পারেনি মনে করিয়ে দিলেন রবুকে নিয়ে আসার কথাটাও আবার বলে বললেন আমি ছাড়া আর কেউ থাকবে না কাজেই আপনার যন্ত্র যদি গন্ডগোল করে বাইরের কাছে অপদস্থ হওয়ার কোন ভয় নেই আপনার মন থেকে অস্বস্তি যাচ্ছিল না কাজেই রাত্রে পাশে ঘুম না হয় সেই জন্য আমার তৈরি ঘুমের ওষুধ সমন্ন লিনের একটা বড়ি খেয়ে নিয়েছি একটা কথা মনে পড়ে একটু খটকা লাগল কাল মাঝরাতিরে খুটখুট আওয়াজ কেন হচ্ছিল পমল নিজেই কি ল্যাবরেটরিতে কাজ করছিলেন নাকি রবুর ভেতরের কলক্জা তিনি কিছু বিগড়ে দেননি তো পমার আর বোরগেল্টের মধ্যে কি কোনো চলছে। কোন কাল দেশে ফিরব হাইডেলবার বিভীষিকা কোনদিন মন থেকে মুচবে বলে মনে হয় না তবে একটা নতুন জ্ঞান লাভ করেছি এখানে এসে এটা বুঝেছি যে বৈজ্ঞানিকেরা সম্মানের যোগ্য হলেও তারা সকলেই বিশ্বাসের যোগ্য নন কিন্তু যখন ঘটনাটা ঘটল তখন এসব কথা কিছুই মনে হয়নি তখন কেবল মনে হয়েছিল আমার এত কাজ বাকি কিন্তু কিন্তু আমি কিছুই করে যেতে পারলাম না কিভাবে যে প্রাণটা ঘটনাটা খুলেই বলি বোরগেল্ট আমাদের দুজনকে নেমন্তন্ন করে গিয়েছিলেন রবুকে সঙ্গে নিয়ে চলাফেরা করা সহজ নয় কিন্তু ভদ্রলোক যখন বলেইছেন। ছিল ওকে নিয়ে যাওয়াই করলাম বিকেল চারটে নাগাদ রবুকে বাক্সে পুরে একটা ঘোড়ার গাড়ির এক দিকের সিটে তাকে কাত করে সইয়ে দড়ি দিয়ে বেঁধে তার উল্টো দিকের সিটে আমরা দুজনে বসে বোর্গেল্টের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মাইল তিনেকের পথ যেতে ৪৫ মিনিট মতো লাগবে পথে যেতে যেতে রাস্তার দুধারে বসন্তকালীন শোভা দেখতে দেখতে পমারের কাছে বোরগেল্টের পূর্বপুরুষদের নাম জুলিয়াস বোরগেল্ট ব্যারন ফ্র্যাঙ্কস্টাইনের মতো মরা মানুষকে জয়ন্ত করতে গিয়ে নিজেই রহস্যময় ভাবে প্রাণ হারান এছাড়া দু একজন উন্মাদ পূর্বপুরুষের কথাও শোনা যায় জানা নাকি বেশিরভাগ জীবনই পাগলা এখানে ঠান্ডাটা যেন আরো বেশি তাছাড়া রোদও পড়ে আসছে আমি মাফলারটা ভালো করে জড়িয়ে নিলাম কিছুক্ষণ চলার পর একটা মোড় ঘুরতেই সামনে একটা কারু কাজ করা বিরাট গেট দেখা গেল অমর বললেন এসে গেছি গেটের উপর নকশা করে লেখা আছে মারিয়ান একজন প্রহরী এসে গেটটা খুলে দিল আমাদের গাড়ি তার ভেতর দিয়ে ঢুকে খট খট করতে করতে একেবারে বাড়ির দরজার সামনে উপস্থিত হল বাড়ির চেয়ে প্রাসাদ বা কেল্লা বললেই ভালো হয় বোধ হয় বোরগেল সামনেই অপেক্ষা করছিলেন আমাদের নামার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তাঁর ঠান্ডা হাত দিয়ে আমাদের করমর্দন করে বললেন রবুর বাক্সটা তুলে বাড়ির ভেতরে নিয়ে গেল আমরা ভেতরে বৈঠকখানে গিয়ে বসলাম আর তার পাশেই লাইব্রেরিতে ওরগেল্টের আদেশ মতো রবুকে বাক্স থেকে বার করে দাঁড় করানো হলো। সমস্ত বাড়িটা বিশেষ করে এই বৈঠকখানা এবং তার প্রত্যেকটি জিনিস ছবি আয়না ঘড়ি ঝাড় লণ্ঠন সব কিছুতেই যেমন প্রাচীনত্ব তেমনই আভিজাত্যের ছাপ একটা কেমন গন্ধ রয়েছে ঘরটার মধ্যে যেটা কিছুটা পুরনো কাঠের আর কিছুটা যেন মনে হয় কোনো ওষুধ বা কেমিক্যালের বোরগেলটা নিজের একটা ল্যাবরেটরি নিশ্চয়ই আছে बैठकखान बी जाना सत्ते घर अंधकार जिन घर नहीं रंग बला जो हल्का सब ही ब्राउन ना कलचे और सब ही पुरान सब मिलिए एक बस गाछ हमझम हम कर भाव আমি মদ খাই না বলে বোরগেল্ট আমার জন্য গ্লাসে করে আপেলের রস আনিয়ে দিলেন যে চাকরটি ট্রেতে করে পানীয় নিয়ে এল দেখলে মনে হয় তার অন্তত নব্বই বছর বয়স হবে আমি হয়তো তার দিকে একটু বেশি মাত্রায় অবাক হয়ে দেখছিলাম আর বোরগেল্ট বোধ হয় আমার কৌতূহল মেটাবার জন্যই বললেন রুডি আমার জন্মের আগে থেকে এ বাড়িতে আছে ওরা তিন পুরুষ ধরে আমার বাড়ির চাকর এখানে বলে রাখি বোরগেল্টের মতো এমন গম্ভীর অথচ এত মোলায়েম গলাস্বর আমি আগে কখনো শুনিনি আমরা তিনজনে হাতে গেলাস তুলে পরস্পরের স্বাস্থ্য কামনা করছি এমন সময় বাইরে কোথা থেকে যেন টেলিফোন বেজে উঠল তারপর বুড়ো চাকর রুডি এসে খবর দিল পমারের ফোন পমার উঠে ফোন ধরতে চলে গেলেন বোরগেল্টের হাতের গেলাসেও আপেলের রস সেটাকে ঘোরাতে আমার দিকে এক দৃষ্টি চেয়ে একদৃষ্টি বললেন তুমি আজ বছর বৈজ্ঞানিকেরা যান্ত্রিক মানুষ নিয়ে গবেষণা করছেন জানি এ নিয়ে কিছু কাজ আমিও করেছি তা জানো বোধহয় জানি আমি তোমার কিছু লেখাও পড়েছি আমি শেষ লেখা লিখেছি দশ বছর আগে আমার আসল গবেষণা শুরু হয়েছে সেই লেখার পর এই গবেষণার একটি আমি কোথাও প্রকাশ করিনি। আমি চুপ করে রইলাম বোরগেলটা চুপ করে এক দৃষ্টে তার কোটরাগত নীল চোখ দিয়ে আমার দিকে চেয়ে রইলেন কোথায় যেন একটা দুম দুম শব্দ হচ্ছে বাড়ির মধ্যেই কিন্তু কাছি নয় কমার তো দেরি করছেন কেন উনি সঙ্গে টেলিফোনে কথা বলছেন এবার বোরগেলটা একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত তোমার রোবটও আমাকে বিক্রি করবে আ সে কি কথা কেন বলতো আমার ওটা দরকার এখানে আছে থেকে থেকে গুম গুম গুম গুম শব্দ আর পমারের ফিরতে দেরি এই দুটো ব্যাপারে কেমন যেন অস্বস্তি লাগছিল কিন্তু তা সত্ত্বেও এই বাড়িতেই আছে জেনে আর তাকে হয়তো দেখতে পাবো এই মনে করে উত্তেজনা শিহরণ অনুভব করলাম আমার রোবর মতো রোব আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি আমি গডফ্রেড বর্গেল যা সৃষ্টি করেছি তার কোন তুলনা নেই কিন্তু আমার রোবর একটি গুণের অভাব अंक करते सम्भव जिस कैसार जो हाथ छाड़ा कराते तैरि प्रथम रोबो हाइडलबागर आध पागलाई बैज्ञानिक के बिक्रीब জন্য আমার এমন কি টাকার দরকার পড়েছে আর ওই অঙ্কের ব্যাপারটাতেই তো আমার সবচেয়ে বড় কৃতিত্ব বোরগেল্ট যেমন রোবই তৈরি করে থাকুন না কেন উনি নিজে যাই বলুন আমি জানি আমার চেয়ে আশ্চর্য কোন যান্ত্রিক মানুষ তিনি কখনোই তৈরি করেননি আমি মাথা বললাম মাফ করো বোরগেল্ট ও জিনিস আমি বেচতে পারব না নিয়ম চেষ্টা করলে যে পারি তা আমিও জানি কারণ আমার অসাধ্য কিছু নেই কিন্তু সময় কম আমার টাকা পয়সাও যা ছিল সবই গেছে আমার বাড়ি দেনার দায় বাঁধা পড়ে আছে সব কিছু গেছে আমার ওই একটি রোব তৈরি করতে কোটি কোটি মার্ক খরচ করেছে আমি ওটার পেছনে কিন্তু ওই একটা গুণের অভাবে ওটার নিখুদ হয়নি ওটা আমার চায় ওটা পেলে আমি আমার রোবো থেকেই আমার সমস্ত টাকা আবার ফিরে পাবো লোকে বলবে করেছে, তার চারশো বছরের পুরনো সে গেল্ড আমি তোমাকে দেব তুমি রোবটা বিক্রি করে দাও সোনার লোভ দেখাচ্ছেন আমাকে কথাবার্তার সুর কিন্তু আমার ভালো লাগছে না বোরগেল সোনা কেন হীরের একটা খনি আমাকে দিয়ে দিলেও রবুকে আমি বিক্রি করব না তাহলে আর তুমি কোনো রাস্তা রাখলে না আমার জন্য বলে বর্গেল প্রথমেই যে কাজটা করলেন সেটা হলো সোজা গিয়ে শেড়ির দিকে দরজাটা বন্ধ করে দেওয়া তারপর উল্টো দিকে যে দরজাটা ছিল বোধহয় খাবার ঘরে যাওয়ার সেটাও তিনি বন্ধ করে দিলেন কাঁচের জানলাগুলো এমনিতেই বন্ধ খোলা রইল শুধু লাইব্রেরির দরজা রবু রয়েছে ওই লাইব্রেরি ঘরে আর এই প্রথম আমার মনে হল যে আমি হয়তো আর রবুকে দেখতে পাব না হয়তো সে কয়েকদিনের মধ্যেই অন্য মালিকের হয়ে কাজ করবে তার হয়ে কঠিন কঠিন অঙ্কের সমাধান করবে আর পমার আমার মনে বিন্দু মাত্র সন্দেহ নেই যে পমারের করে আমার সর্বনাশ করতে চলেছে আবার সেই শব্দ শুনতে পেলাম মনে হয় মাটির নিচ থেকে আসছে শব্দটা কিসের শেষ শব্দ বোরগেল্টের রোব আর ভাবার সময় নেই বোরগেল্ট আমার সামনে এসে দাঁড়িয়েছেন আবার সেই নিষ্পলক দৃষ্টি এমন নিষ্ঠুর চাহনি আমি আর কারু চোখে কখনো দেখিনি এবার যখন বোরগেল্ট কথা বললেন তখন দেখলাম তার গলায় আর সে মোলায়েম ভাবটা নেই তার বদলে একটা আশ্চর্য ইস্পাত সুলভ কাঠিন্য প্রণ সৃষ্টি করার চেয়ে সে শখা দিয়ে ভারী সহজ আমার গায়ে সেই শখ রোধ করা কার্বোথিনের গেঞ্জিটা পড়া আছে শখে আমার কিছু হবে না কিন্তু গায়ের জোরে এই জার্মানের সঙ্গে পারব কি করে আমি চিৎকার করে উঠলাম তাঁর ডান তার চোখে হিংস্র উল্লাসের দৃষ্টি আমি পেছ থেকে সোফায় বাধা পেলাম পেছনার কোন উপায় নেই হাতের আঙুল আমার কপাল থেকে ছ ইঞ্চি দূরে গিরিডির কথা একটা শব্দ শুনে আমার দৃষ্টি ডান দিকে ফিরল বর্গেল যেন চমকে গিয়ে ঘাড় ফেরালেন তারপর এক আশ্চর্য অবিশ্বাস্য ব্যাপার ঘটল ল্যাবরেটরির দরজা দিয়ে আমাদের ঘরের মধ্যে এসে উপস্থিত হলো আমারই হাতে তৈরি যান্ত্রিক রবু তার চোখ এখনো ট্যা তার মুখে এখনো আমারই দেওয়া হাসি চোখে নিমেষে একটা ইস্পাতের ঝড়ের মতো এগিয়ে সে হাত দুটো বিচিত্র জিনিস আমি আর কখনো দেখিনি রবুর হাতে চাপে বোরগেল্টের মাথাটা যেন প্যাঁচের মতো একেবারে পিঠের দিকে ঘুরে গেল তারপর রবুরই টানে সেই মাথাটা শরীর থেকে একেবারে আলগা হয়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ল আর শরীরের ভেতর থেকে গলার ফাঁক দিয়ে পড়ল। তার আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে প্রায় অবশ অবচেতন অবস্থায় ধপ করে সোফায় বসে পড়লাম চোখ মন মস্তিষ্ক সব যেন দিয়ে গিয়েছিল প্রায় বেহুশ অবস্থায় বুঝতে পারলাম সিঁড়ির দিকে দরজায় ধাক্কা পড়ছে হঠাৎ যেন আমার শক্তি আর জ্ঞান সোফা ছেড়ে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে দেখি তিনজন লোক পমর বোরগেল্টের বুড়ো চাকর রুডি আর হ্যাঁ কোনো সন্দেহ নেই ইনি হলেন আসল বৈজ্ঞানিক গডফ্রিড বোরগেল্ট घटना प्रश्न मध्य पमर कथा मुहूर्त परिष्कार्रेबरेटर ढुके माथारित आविष्कृत एक जंत्र ढुक्र दिए फले तोमार संगे और मन एक टीपैथिक जोग हो गुझे तुप कर বললেন এসব যান্ত্রিক মানুষ যন্ত্রের মতো হওয়াই ভালো আমার এত বেশি আমার মতো করে ফেলেছিলাম বলেই ও আমাকে সহ্য করতে পারল না ঠিক ওরই মতো কেউ থাকে সেটাও চাইল না ভেবেছিলাম আমার মৃত্যুর পর ও আমার কাজ চালিয়ে যাবে কিন্তু জিনিসটার মতি গতি কি আর মানুষ করতে পারে যে ওর বাঁধন খুলে দিলাম ও আমাকে বন্দি করে ফেলল আমাকে মারিনি তার কারণ ও জানতো যে বিগড়ে গেলে আমি ছাড়া ওর গতি নেই রুডি সবই জানত কিন্তু ভয় কিছু করতে পারছিল না আজকে ফোনের ধাপ্পাটা রুডিরই কারসাজি ও চেয়েছিল আমাকে বাইরে এনে বোরগেল্টের বন্দী হওয়ার কথাটা বলে আর তারপর দুজনে মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে সেই ফাঁকে যে তোমার জীবন এইভাবে বিপন্ন হবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি একটা জিনিস হঠাৎ বুঝতে পেরে আমার মনটা খুশিতে ভরে উঠল বললাম बोर्गेल्टर नाम क्या तो? बोर्गेल्ट बोर्गेल्ट तो बुझे तोर्गेल्ट नाराम बोर्गेल्ट बुझ बुझे जंत्री जंत्र के चेने भलो সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু ও রবু অবিনাশবাবু এবংকরী প্রসাদ মিত্র রবুর চরিত্রে অগ্নি প্রফেসর শঙ্কু গল্পের সূত্রধার এবং পর্ব আমিতি ধনী পরিকল্পনা রিচার্ড পোস্টার ডিজাইন জয়েন্দা ডটস शंकरी प्रसाद मित्र शब्द ग्रहण अभिज्ञान मित्र शेष हल सत्यजित रे लेखा प्रफेसर शंकुर गल्प प्रफेसर शंकु और रबु सामने सप्ताह आओ एक रोमाचकर गल्प नहीं हाजिर हो सन्डे ससपेन्स